আবু জয় তালান হতে বর্ণিত তিনি বলেন আমি বললাম হে আল্লাহ রসুল সর্বপ্রথম কোন মসজিদ নির্মাণ করা হয়েছে তিনি বললেন মসজিদে হারাম আমি বললাম অতপর কোনটি তিনি বললেন মসজিদে আকসা আমি বললাম এ দুয়ার নির্মাণের মাঝখানে কত তফাত তিনি বললেন ৪০ বছরের অতপর তিনি বললেন যেখানেই তোমার সালাতের সময় হবে সেখানেই তুমি সালাত আদায় করে নেবে কারণ পৃথিবীটাই তোমার জন্য মসজিদ